السلام علَكمم وَرحمَُ الله وبكاتُ إن الحمد للله والساتُ والسلامُ على رُول الله وَوعلى آالِهِ وَأَصحابِهِ وَوسمَ تسلمًا كَثباًا كَث أمما بعدد قال الله سبحانَهُ وَتعالى في كلامِهِ المجيد ععذ بالِله من الشيطمانان الوجم وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ الله سبحانه وتعالى বলেন আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে সূরা আননাহাল আয়াত 36 সকল মিথ্যা ইলাকের প্রত্যাখ্যান করা এবং এক আল্লাহর ইবাদত করা এই ছিল সকল নবীর শিক্ষা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 ইসলামের মূল হল তাহিদ সব নবী ও রসউলের মিশন তাওহিদ আপনার ও আমার মুক্তির একমাত্র পথ হল তাওহিদ আল্লা সাহানুয়া তালা বলেন দিনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই নিশ্চয় হৃদয়া গোমরাহি হতে সুস্পষ্ট হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর মহান আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আপনি বিচ্যুত হবেন না আজ আমরা নানামুখী বিপর্যয়ের এক অদ্ভুত সময়ে বসবাস করছি দুঃখজনক হলেও সত্য বিপর্যয়ের এই যুগে তওহিদের মৌলিক ধারণাতেও ব্যাপকভাবে ভুল ভ্রান্তি ঢুকে গেছে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 আহমদ মুসাজিবরিল শাইক সলিহ ইবন উসাইমিন এবং শাইক বিন বাজের কাছ থেকে অত্যন্ত বিরল তাজকিয়া লাভ করেন শেয়েক বাকের আবু জাঈদ মুহাম্মদ মুক্তার আশানকিতি আল্লা মাহমুদ বিন উকলা আইবি এবং মহান মুহাদ্দিস শাইক হামাদ আল আনসারির মতো আলিমদের অধীনেও তিনি অধ্যয়ন করেন এবং তাজকিয়া লাভ করেন আর রাহিকুল মাকতুমের লেখক শফিউর রহমান আল মুবারকরীর অধীনে তিনি দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন ধীরে সব পর্বই ইনশা আল্লাহ ভাই ও বোনেরা আমরা আশা করি আপনারা তাহিদের বিশুদ্ধ আইল অর্জনে নিজেরা সচেষ্ট হবেন এবং সাধ্যমতো অন্যান্যদের কাছেও পৌঁছে দেবেন আল্লাহ আমাদের সবাইকে তার রাহে কবুল করুং আমিন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 কেননা গত পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের বাবা দাদারা প্রতি জুমাতে ক্ষুদ্রাসুনে আসছেন এবং মাগরীব থেকে ইশা পর্যন্ত বহু বক্তৃতাও তারা শুনছেন তাই একজন তালিবুল আরম অথবা আলিম হওয়ার জন্য স্ট্রাকচার্ড ভাবে পড়াশোনা করা প্রয়োজন আর ক্লাসিক্যাল পদ্ধতিতে ইসলাম অধ্যয়ন করার উপকারিতা অনেক এটি একটি স্টেপ বাই স্টেপ প্রসেস অব ইনশাআল্লা যার মাধ্যমে আমরা সম্পূর্ণ মদিনা পাঠ্যক্রম অথবা মদিনা প্রোগ্রাম শেষ করব আগেরকার দিনগুলোতে তিন ভাবে আলিম অর্জন করা হতো সামা আল মুবাসির সরাসরি একজন শাইখের কাছ থেকে শেখা এটি হল সবচেয়ে উত্তম পদ্ধতি আর এটার পুরস্কারও অপরিসীম দ্বিতীয় পদ্ধতিটি হল আল ওয়াসিতা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 কোন সাহিক কর্তৃক লিখিত একটি বই নিজে অধ্যয়ন করা হল আল ওয়াজা প্রশ্ন হলো ইউটিউবের মাধ্যমে থেকে উপরের কোন অন্তর্ভুক্ত বলে ধরা হবে। এটি দ্বিতীয় স্তর আল ওয়াসিদা থেকে উত্তম কারণ আপনি কোনো মেডিটর ব্যক্তির মাধ্যমে শিখছেন না আপনি ইন্টারনেটের মাধ্যমে একজন শাইকের কাছ থেকে শিখছেন এবং এটা অবশ্যই ওয়াজাদানা যে আপনি একটা বই নিয়ে নিজে নিজেই পড়া শুরু করলেন এটি আসলে প্রথম ও দ্বিতীয় স্তরের মাঝখানের একটি স্তর ইন্টারনেটের মাধ্যমে কেউ সরাসরি সাথে মেইল অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কাজেই এটা হচ্ছে মতোই একটি বিষয় কিন্তু আমি এই কথার দ্বারা কোন সাইকের কাছে সরাসরি গিয়ে রিল অর্জনের প্রয়োজনীয়তাকে ছোট করছি না কেউ যদি সরাসরি কোন সাইকের অধীনে পড়ার সুযোগ পান তবে তার উচিত হবে না ওয়াজদা বা ওয়াসিতা বা অন্য কোন উপায় অবলম্বন করা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 আমাকে মদিনা পাঠানোর পরও আমার বাবা খেয়াল রাখতেন যেন মদিনা কারিকুলামের বাইরেও বড় বড় শাহিকদের যারা অনেকেই এখন মৃত্যুবরণ করেছেন রহেমুল্লাহ তাদের সাথে আমার যাতে দেখা হয় যেন আমি তাদের কাছ থেকে শিখতে পারি যেমন আমার বাবা চাইতেন আমি যেন শাহিক মুকবিলের কাছে যাই আর আমিও সময় দোয়া করতাম যেন আমি তার কাছ থেকে শেখার সুযোগ পাই কিন্তু আমি পারছিলাম না কারণ তিনি ছিলেন ইয়েম এনে সত্তর দশকের শেষের দিকে তাকে সৌদি থেকে বের করে দেওয়া হয় আর আমি ইয়েম যেতে পারছিলাম না সালে তিনি লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় আসেন চিকিৎসা করানোর জন্য আমি সেখানে গেলাম তার বাড়িতে থাকলাম আমি চিন্তা করছিলাম আলহামদুলিল্লাহ হয়তো আমার দুয়ার বদলতে তিনি শুধু ইয়েমেন থেকে লস এঞ্জেলসে চিকিৎসা করার জন্য এসেছিলেন তার চিকিৎসাকালীন সময়ে জিল হজ মাস শুরু হল তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন হজ করার এবং হজ শেষে আবার আমেরিকায় ফেরত আসার তিনি মক্কা যাওয়ার পরে ক্যালিফোর্নিয়ার কোনো একটি পত্রিকাতে একটি আর্টিকেল বের হল যে শাইক মকবিল একজন রেডিক্যাল একজন চরমপন্থী তিনি এটা তিনি সেটা এরকম একজন লোক কিভাবে আমেরিকায় ঢুকল ইত্যাদি ইত্যাদি তো তৎক্ষণাৎ তার ভিসা বাতিল করে দেওয়া হল আমি বলি ইনশাআল্লাহ হয়তো আমার দোয়ার কারণেই তিনি আমেরিকে এসেছিলেন কারণ তার কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন রহমাত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 যারা আলিমদের সংস্পর্শ ছাড়া শুধু বই থেকে শেখেন সালাবগণ তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতেন না কারণ তারা বলেন মান কায় কানা শাহিক উহু কিতায় সাওয়াবি যদি বই কারো শাহিক হয় তাহলে তার ভুলই বেশি হবে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 যদিও সবকিছু লেখার প্রয়োজন হয় না আর কিছু কথা লিখতে লিখতে ছুটে যায় কিন্তু আমি সময় চেষ্টা করতাম শায়েকরা যা বলছেন তা সবকিছু লিখে রাখতে আমি এখনো সময় আমার ওই নোটগুলোর সাহায্য নেই লেখার এই অভ্যাসটা সালাফদের মধ্যেও ছিল কুরাইশরা বাধা যাওয়ার আগ পর্যন্ত আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল রাসুল উল্লাহ সাল্লাই এর হাদিসগুলো লিখে রাখতেন তখন রাসুল উল্লাহ সাল্লাই তাকে বলেন হাদিস লেখা চালিয়ে যেতে। যদি কেউ লিপিবদ্ধ করে না রাখে তাহলে সে আলিম তাকে ছেড়ে যাবে যারা তাদের এলিম লিপিবদ্ধ করতেন না তাদের এলিমকে গণ্য করা হতো না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 বারাক السلام সঈদিন মহম্ম الله রহমতুলবরক